السلام عليكم ورحمۃ الله وبرکاتہ الحمد لله رب العالمین والصلاه والسلام على سيد المرسلین نبينا محمد وعلى اله وصحبه اجمعین اما بعد پیارے دوستو ستو دعا সুনদ গোসল সমূহ আগে ফরজ গোসল নিয়ে আলোচনা করেছিলাম এখন হচ্ছে সুনদ বা মোস্তাহাব গোসল সমূহ নিয়ে আলোচনা হ্যাঁ আর সেটা কয়েক কারণে হয়ে থাকে হম এক নম্বর যে কারণ সেটা হচ্ছে প্রত্যেক কয়েকবার সহবাস করার পর যে কাজগুলো গোসল ছাড়া পবিত্র হওয়া ছাড়া হয় না সেই কাজের জন্যই মানুষ গোসল করবে যেমন একজন মানুষ হম এসার পর থেকে হ্যাঁ তারপরে যখন সেই সালা তাদাই করে ইচ্ছে করবে তখনই আপনার গোসলের প্রয়োজন হবে কিন্তু আসার পরে দীর্ঘ সময় ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সালাত আদায় না করে বা যে জিনিসগুলো তার জন্য প্রত্যেক সহবাসের পর গোসল করা বাধ্যতামূলক ছিল না কিন্তু কেউ যদি প্রত্যেক গোসরের পর প্রত্যেক সহবাসের পর গোসল করে সেটা তার জন্য মোস্তাহ হবে কারণ আবুর রফের উদ্দিন হাদিসের প্রমাণ যে রসুর আক্রমস্লাম এক রাত্র কাছে গিয়ে গোসল করেছেন। একটা সিস্টেম ছিল প্রত্যেকের কাছে এক রাত্রে থাকতেন সব শেষ হয়ে গেলে একটা রাত্র রাখতেন সবার কাছে যাওয়ার জন্য যে ওই রাত্রিতে সবার সাথে একাধারে সহবাস করতেন সেটা রসুলের শারীরিক সক্ষমতা বেশি থাকার কারণে হুম। আপনি কি একবার গোসল করলে আপনার চলে না যে সর্বশেষে একবার গোসল করবেন তখন রসুল বলছেন বলে যে এটা আপনার পবিত্রতা জন্য খুবই সহযোগী হ্যাঁ এবং এটা পরিচ্ছন্নতা এবং ভালো মানসিক দ্বিতীয় আরেকটি আহ সুন্নত গোসল সেটা হচ্ছে জুমার দিনের গোসল জুমার সালা তাদের করার জন্য আসার সময় গোসল সেটা আহাদিসের মধ্যে এসেছে যে রসুল বলেন ইদা কুমুর জুম আতফারি তোমাদের কেউ যদি জুমার সালাদ এই গোসলটা মধ্যে গুরুত্বপূর্ণ গোসল চার নম্বর যেটা মুস্তাহাব গোসল সেটা আছে হজ উমরা করার যখন এরাম বাঁধবে এরাম বাঁধার আগে গোসল করে নেওয়া সেটাও কিন্তু মোস্তফ বা সুনত গোসল কারণ সুল আকরম সাল করার সময় मृत ब्यक्ति गोसल देव परि मृत ब्यक्ति गोसल दिए गोसल मोस्त हाँ सुन्नत बोलते कारण रसुल যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেবে সে যেন করে নেয় এই হাদিসটা আমরা এমনি মাজার মধ্যে পাই এক হাজার চারশো তো তেষট্টি এবং আলবান হওয়ারই কথা কিন্তু অন্য হাদিস থেকে বোঝা যায় যে সেটা বাধ্যতামূলক নয় এই কারণে সেটা আপনার মোস্তাহ সুন্নতের পর্যায়ে পড়ে তাইলে এই পাঁচটা প্রকার ছিল আপনার সুনত বা মোস্তাহাব গোসলের সকল কাজ বুঝে শুনে করার তোফিক দান